আয়স রাজাল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ্লামের সঙ্গে বিদায় হাজর হেরাম বেঁধেছিলাম আমিও তাদেরই একজন ছিলাম যারা তামাত্মুর করেছিল এবং সঙ্গে কুরবানের পশু নেয়নি তিনি বলেন তার হায়ত শুরু হয় আর আরাফা রাত পর্যন্ত তিনি পাক হননি আয়সার রাজ্লাউ ত বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আজ তো আরাফার রাত আর আমি হজের সাথে উমরারও নিয়াদ করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন মাথার বেনি খুলে ফেলো। এবং উমরা হতে বিরত আমি তাই করলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আবদুর রহমান রহমতুল্লা আল্লাহকে আসবাই অবস্থানের রাতে আমাকে উমরাহ করানোর নির্দেশ দিলেন তিনি তানিম হতে আমাকে উমরা করালেন যেখান হতে আমি উমরাহের ইহরাম বেঁধেছিলাম